ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون وان سفيان بن عبد الله الثقافي رضي الله تعالى عنه قال يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل أحدا بعدك قال قل آمنت بالله ثم صدق رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام ايمان ايمان كاكبالي ايمان البركة ايمان البركة ايمان البركة امدير و بيجول و طول تحكا ايمان تاروكو বিশেষ করে আমাদের রমজান শেষ হয়ে গেল রমজানের যে শিক্ষা আমরা পেলাম এই শিক্ষাটা এই ট্রেনিংটা এই সার্টিফিকেট যে আমরা আল্লাহর কাছ থেকে তাকোয়ার সার্টিফিকেট ইস্যু করতে পেরেছি ইনশা আপনাদের বলেছিলাম যে রমজান হচ্ছে একটি ওয়ার্কশপ যেখানে আমাদের গাড়িগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে रमजान्सिटी जेखान सार्टिफिट इश्यू हो तकुआ रमजान एक अत्यंत कल्याण मंगलर मास जिसटी हल मानुष के निष्पाप बनावर जमे जहाान नामी जान्नि बनानर एक सूज य महिमान्वित रमजान मास कतार মানুষের জন্য একটি বড় অফার ছিল মোহামবুল্লা আলামিনের পক্ষ থেকে এই রমজান মাসে তাকোয়ার যে আমরা বাস্তব এক ট্রেনিং গ্রহণ করেছি ইমানের শক্তি যে আমরা বাড়িয়েছি এটাকে ধরে রাখতে হবে এবং ধরে রাখলে এর উপকারিতা কি এটা আমাদের জানা দরকার বুঝা দরকার বিশেষ করে রমজান মাসে আমরা তাকুয়া কাকে বলেছিলাম তাকুয়া বলে এমতে সালো আল্লাহর সমস্ত আদেশগুলিকে পালন করা এবং যত নিষেধ সবগুলি থেকে নিজেকে বিরত রাখা সেগুলি থেকে দূরে থাকা আর রমজানের বাস্তবতা এটাই ছিল রমজান আমরা পাঁচ অক্ত নামাজ জামায়াতের সঙ্গে পড়া শিখেছি রমজানে আমরা তারাবি তারি লাইল তাহাজুদ পড়া শিখেছি রমজানে আমরা কোরআন বেশি বেশি করে পড়া শিখেছি রমজানে আমরা ট্রেনিং নিয়েছি बसि बेसि जी की आजगार कर रमजान बहुत चोम सियाम अर्थात वीरते रेखे समस्त अन्या थे किबत करा थोलखड़ी मिथ्यालाके घुस खावा सूद खावा बजे कथा बोला ফিল্ম দেখা থেকে ইত্যাদি যত নোংরা যত বেহায়া যত গান্দা এবং যত জাহান্নামে শয়তানি যে সমস্ত কাজ অশান্তি এবং যে সমস্ত কাজ নিষিদ্ধ হারাম সেগুলি থেকে আমরা বিরত থেকেছি তাহলে একদিক থেকে ভালো কাজ করলাম আরেক দিক থেকে মন্দ কাজ ছাড়লাম একই বলা হয় তাকোয়া একই বলা হয় তাকোয়া আর এই তাকোয়ার সার্টিফিকেট যাদের জন্য ইস্যু হয়েছে মহান রব্বুলা আরামের পক্ষ থেকে তারাই তো সৌভাগ্যবান বলেছিলাম মানুষ রমজান কেন্দ্রিক চার প্রকার মমিন মোত্তাকি যারা আরও তাদের ইমান ও তাকুয়াকে বাড়ায় নাই যারা ভুল করে এই রমজানে সেই ভুল ভ্রান্তি সবকিছু থেকে নিজেদেরকে পবিত্র করে নাই। আর দুটি গুরু যারা রমজানে মানুষের দেখা দেখি করে অভ্যাস মতো করে আদত মতো করে কিন্তু কোনো পরিবর্তন হয় না আর কিছু মানুষ আছে যাদের রমজান ভারী হয়ে যায় কঠিন হয়ে যায় রমজান মাসে আমাদের মসজিদে জাগা হচ্ছিল না এখন ওই মসজিদে এখন এক লাইন পরে না তাহলে শয়তান কিন্তু বসে নাই ও বন্দি ছিল এক মাস যখন ছুটা পেয়েছে আমরা জানি চোর হয়ে জেলখানায় ঢুকলে ডাকাত হয়ে বের হয় তাহলে শয়তান কিন্তু এখন ডাকাত হয়ে বের হয়েছে জোরপূর্বক আপনার আমার ইমানকে সে চুরি করার চেষ্টা করবে ছিনে নেওয়ার চেষ্টা করবে ফুটবল খেলোয়াড়রা যখন শেষ মুহূর্ত হয় তখন মরিয়া হয়ে লাগে কিভাবে একটা গোল দিবে শৈতানও জানে কেমত সন্নিকটে সেই বন্দী ছিল রেস্ট নিয়েছে রেস্ট নিলে তো মানুষের একটু গায়ে শক্তি হয় কাজের উদ্দীপনা বাড়ে তাহলে শয়তান তার অভিজ্ঞতা তার বয়স তার শিক্ষা তার দীক্ষা তার সব কিছুকে দিয়ে তাই তো দেখা যাচ্ছে যে ঈদের খুশিতেই যে সমস্ত সদস্য তার ছুটে গিয়েছিল সম্ভব ছিল যে তারা শয়তানকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এবার মসজিদের দিকে যাচ্ছে সকালবেলা না ঘুমিয়ে মসজিদে যাচ্ছে কোরআন তেল করছে জি আজকার করছে এদেরকে নিয়ে শয়তান আতঙ্কিত ছিল কিন্তু আমার মনে হয় এদের খুশিতেই এদেরকে আবার টান দিয়ে তার দলভুক্ত করেছে শয়তানের কাজ তো একটাই লিয়াক ইন্দেহ লিয়াক আসহাবসাহ सुरहर छहल्ला मानुष के जहान नाम सदस्य बना रमजान जहान नाम मुक्तर मास तक दरजागुल्नती हर मास प्रति रात आल्लाब जहान नामी आजाद करा आजाद होते पे रमजान मासे धन्य तरह तुश नसीब तरज सुबाद जरा रमजानी मत्ति पक्का नामी होतेम होते बदेदे मुक्त करते रमजान पेल एर पर गुणामुक्त होतेमुक्त होते जाना होते नाम তাদের জন্য কিন্তু বদা জিবুল আমিনের এবং মোহাম্মদাসাল্লামের জানি না এই রমজানে কারা বদনসিব আর কারা খোশনসিব কারা সৌভাগ্যমান আর কারা কাদের আফসুস ছাড়া আর কিছুই নেই এই রমজানের যে শিক্ষাটা আমরা পেলাম এই যে আমরা ইমানদার দাবি করলাম আমরা ইমানদার হওয়ার চেষ্টা করলাম এর উপর আমাদের অটল থাকতে হবে অবিচল থাকতে হবে অনর থাকতে হবে এটা কন্টিনিউ করতে হবে রমজান শেষ নামাজ শেষ রমজান শেষ কোরআন তেলাবাদ শেষ আমার মনে খুব কম মানুষ যারা রমজানের পর আবার কোরআনটা খুলছে পাচার তো নামাজ তো গেছে অনেকেরই কোরআন তেলাবাদ তো গেছে এই হয়তো আজকার গেছে দল গেছে রমজান শেষ রোজা শেষ রমজান শেষ তাহারুদ্ধ শেষ এটা তো হয় না একজন মমিন মুসলমান তাকে কন্টিনিউ করতে হবে একজন সৈনিক প্রশিক্ষণ নেয় মাস এক বছর হয়। তার এই প্রশিক্ষণ ধরে রাখতে হয় নাকি তো রমজান মাস ছিল প্রশিক্ষণ নেওয়ার মাস যখন প্রশিক্ষণ না হয় তখন কিন্তু যুদ্ধ চলে না প্রশিক্ষণ শেষ এবার শয়তান বেরিয়ে গেছে জাহাজি থেকে ওর শিকল খুলে দেওয়া হয়েছে ও ভাবে লড়াই শুরু করেছে সে ঘোষণা করেছে রমজানি যারা মুখলেশ হতে পেরেছে তাক অর্জন করতে পেরেছে ইমানকে চার্জ করে মজবুত করতে পেরেছে তাদের ভারী অস্ত্র তারা সর্ব সংগ্রহ করেছে এবং ট্রেনিং মজবুত করেছে এখন লেগেছে যুদ্ধ যাদের দুর্বল ঈদের ছুটি করে ফিরে এসেছে নামাজ নাই রমজান শেষ করেছে নাই। কোরআন পালন করেছে হারাম থেকে বিরুদ্ধ থাকার শিক্ষা গ্রহণ করেছে ফিল্ম দেখা এখনো ছাড়ে নাই বিড়ি খাওয়া এখনো ছাড়ে নাই সিগারেট খাওয়া এখনো ছাড়ে নাই তাহলে এই রমজান তার জন্যে দুর্ভাগ্য এদের জন্যে রমজানের রমজান তাদের কোনো লাভ করতে পারে নাই রমজান থাকে তারা কোনো উপকৃত হতে পারে নাই বন্ধু এই এরম জানেন ইমানে শিক্ষা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবনে সবচেয়ে বড় দুইটি এখন সমস্যা সবচেয়ে দুইটি বড় সমস্যা কি ভয় ভয় নিজেকে নিয়ে পরিবারকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে ধন দৌলত নিয়ে টাকা পয়সা নিয়ে চাকরি বাকরি নিয়ে ভয় হচ্ছে না আমাদের মানুষের ভিতরে প্রচণ্ডভাবে ভয় কাজ করতেছে আর কি টেনশন দুশ্চিন্তা একেবারে হচ্ছে না কোম্পানি রেড কালার কফিলের কম্পিউটার খুলতেইছে না অমুক্রি তুমকরি বিভিন্ন মানুষের মধ্যে টেনশন মারাত্মক কাজ করছে প্রতিনিয়ত শুনতেছি মারা যাচ্ছে মানুষ হার্ট অ্যাটাক করে কেন টেনশন তাহলে আমাদের ভয় এবং টেনশন মারাত্মকভাবে কাজ করছে যার ফলে মানুষ टा हे शांति नहीं बऊ सुर सूख नाई बाड़ी हूंदर हो भय केजे कख गुली मारे चाकरी बरी बड़ो धनदौलत बड़ो मंत्री राजा होशाह क्यों तो भय टेंशन क्योंकि जाए नहीं रमजान इमान जदि धरे रखते परि यह दुईटा ग्रांट दिए अल्लाह रबुल आलमीन जो भय थकना থাকবে না তোমাদের কোন দুশ্চিন্তা আল্লাহ সুরাহ কাপড় যারা বলে আমাদের আল্লাহ কি আপনারা স্বীকার করেন রাব আল্লাহ প্রতিটি মুসলমান স্বীকার করে যে রবকে আল্লাহ ফেরাউর নিজে আনারব্য কোন আরা দাবি করলেও সে ভিতরে মানত যে আমার রবীন্দ্র মক্কার কাবের মুশ্রিকরা সিরিক করতো না রব আল্লাহ কি মানত যদি এখনকার মুসলমানরা আমাদের রবকে আল্লাহ রব মানে কি প্রতিপাদক জীবনের যা কিছু পরিজন সব যিনি করেন বন্দোবস্ত করেন সরবরাহ করেন अपना जो मारपेटे खा प्रयोजन होने खावा दिए बैर हो बुकर मध्य दूध दिए आपनी आए बड़ो दाँत गजेक्टू शक्त खाने दाँत उठे गए दाँत नीचे शक्त दाँत उठे ये आस्ते आस्ते, आस्ते आपनर जख जायोजन आलो बतासार्स नारे अक्सिजें एक जो अक्सिजें के एक मास चलें तक लगभग কত টাকা ব্যাংকে টাকা থাকবে আপনার চোখ দিদি কাজ করছে নাক কাজ করছে হাত কাজ করছে পা মুখ ইত্যাদি প্রতিটি শরীর অঙ্গ প্রঙ্গ কে চালাচ্ছে কে আল্লাহ রা এই কোরআনের সর্বপ্রথম কথা আল্লাহামদুল আলামিন শুধু আপনার না জঙ্গলের পশু পাখি পানির নিচের মাছ কীট পতঙ্গ জঙ্গল বা আপনি মানুষ যিনি সবার যিনি রব তিনিকে আল্লাহ রব বলা হয় যখন যা প্রয়োজন যেভাবে প্রয়োজন যতটুকু প্রয়োজন যে সরবরাহ করেন ব্যবস্থা করেন ব্যবস্থাপক তিনি হচ্ছেন কি আল্লাহ তাহলে আল্লাহকে যে রব পেলে মেনে নিল রমজান মাসেও যদি আমরা আল্লাহ আছে আমাদের রব এটাকে যদি মনে প্রাণে আমরা বিশ্বাস না করতে পারি তো কখন আর করবো কখন আর সুযোগ হবে আমাদের তা আল্লাহ ইন্নআল্লা আল্লাহ যারা বলে আমাদের রাব কে আল্লাহ সন্দেহ তো নাই কিন্তু এখানে যথেষ্ট নয় एरपोरे अनर थल थे अटल थकते ही कायम दायम थे एर पर ही आपके कंटिन्यू करते इमान दर खाली दाबी कर लेना इमान इने इमान परीक्षा आसान दार दायित्व आपन करते वास्तवता आपके प्रमाण करते सत्य अपनी आल्ला के रब मेने का दुटी एक नम्बरता तो खूब सहज আল্লাহকে রব বলে নিলেন বাস দুই নাম্বার তুমাস কামো এর ওপরে থাকতে হবে ডানে বামে যাওয়া যাবে না আপনি রব যখন মসজিদে আপনি যখন বাজারে গেলেন রবকে যদি আল্লাহ হয় তাহলে হারাম কি জন্যে রব যদি মসজিদে আপনার আল্লাহ হয় তাহলে আপনি যখন ঘরের মধ্যে একাই কেউ দেখছে না তখন কাকে আপনি ভয় করতেছেন কেন আপনি হারামের সঙ্গে জড়াচ্ছেন যদি আপনি রব আল্লাহকে মানেন আপনার সুখ দুঃখের মালিক তিনি তাহলে কেন আপনি নিজেই সুখ দুঃখের ব্যবস্থা করতে পারেন বলে দাবি করছেন তাহলে আমার জীবনে যা কিছু ঘটে যা কিছু ভালো মন্দ সব মালিক যিনি আল্লাহ আমার শ্বাস নিঃশ্বাসের মালিক চ আমার সমস্ত শরীর জীবনের মালিক তাকে যদি আমরা এইটা চালাই দেনটা বা ওই পিছনেটা করছে পিছনেটা না না বাস টিপে দাও খালি টিপে দাও আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে যদি এর উপরে আমরা অবিচল থাকতে পারি অটল থাকতে পারি এর উপরে দৃঢ় থাকতে পারি তাহলে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে কিছু সুসংবাদ দিচ্ছেন প্রথমটা কি एर को भय नहीं दुनिया भय का करे ना एक बोध से महिला मार्केटे दोकान ए महिला आईटेम बिक्री कराषेध पुरुष मानस भय नहीं आल्लाय नहीं कारण जे एन आपना के दोकान दिए खावा आठ दोकान सऊदी आर खावा से उन्नी खावें जखने पृथ्वी जो प्रे रब के আল্লাহ চল কি একটা ছিল কিছু একটা তাহলে মহান রব্বুল্লা আলমিন বলছেন ফালাহাউন আলহীম তাদের কোনো ভয় নেই ওয়ালাহমি আহানুন তাদের কোনো টেনশনও নেই তাহলে আমাদের তো পরিয়োজন ভয় ভীতি না থাকা টেনশন দূর হয়ে যাওয়া আল্লাহ রব্বুল আলমিন গ্রান্টি দিলেন যে যদি তোমরা ইমান আল্লাহকে রব বলে মেনে নিয়ে এরপরে তোমরা অটল থাকো এর উপরেই তোমরা অবিচল থাকো তাহলে তোমাদের ভয়ভীতিও যাবে দুনিয়া আখেরাতের তোমাদের টেনশনও যাবে এটা আমাদের দরকার কিনা এটাই তো আমাদের দরকার তাহলে এর শর্ত পূরণ করতে হবে শর্ত না পূরে করে আপনি সারা পৃথিবী হদ করে দেন আপনি শেষ করে দেন আপনার কাজ হবে না আপনার দুনিয়া মালিক হয়ে যাবেন টেনশন কিন্তু আরও বেড়ে যাবে এই এখন দেখছি আমরা যার যত অর্থ বেশি তার তত ভয় বেশি যার যত অর্থ বেশি টেনশন বেশি যার যত দুনিয়ার প্রাচুর্য তার তত ভয় এবং টেনশন বেশি কেন दुनिया एके बारे पागल मत छूटन कारण आपनर भयभि जा टशन जा समस्या थकबा समस्या ही आ कारण कारण आपनर ईमान दुरबल कारण आपनर ईमान परटुल ना ईमानदार दाबी करेईमान क्या करानुमानदार दाबी करल्ला के रब मानते कब से मन करब तरह मालिक ही रब तरबाचे बुझे रब अच्छा कम्पानी देश अन्के कारण तरह कार्यक्रम तरह वास्तवता प्रमाण कर मुखी मरले क्या मानते आल्ला उलायक असहाल जानना एर की जान्नती आखड़ा जान्नती है जाना शुक दुनिया पावे এই জন্যে সালফু সানিরা বলছেন যে আমরা গরিব দুঃখী সাধারণ মানুষ মনে করে এরা বোন জীবন এদের খুব কষ্ট কিন্তু আমরা যে সুখে আছি জানতো রাজা বালশাহ এবং তার ছেলেরা তো আমাদেরকে পিটে মেরে হলেও এই সুখটা আমাদের তারা চিনিয়ে নিত কিন্তু সম্ভবত না সম্ভবকেই কারণ মানুষের সুখ শান্তি অন্তরের মাঝে বাইরের ডেকোরেশন ফ্যাট ফাটে না ভিতর বাইরের খুব ফিটফাট ভিতর সদরঘাট কোনো ফায়দা নেই তাহলে বল मार मजबूत होते मजबूत होते हैं क्षोभि बड़ा मुश्किल को सम्भव ना आपनार जीवन सुख स्वाच्छंद आशा आल्ला हल जान्नि फिर दुनिया माल खोल खोलहा दुनिया जान्न रहे যে এই জুনিয়ার জাননাতে প্রবেশ করবে না ইমাবিনুল তাইম রহমতুল্লাহ বলেন সে আখড়াত ও জাননাতে প্রবেশ করবে না অফি দুনিয়া নার মান জাহান্নামে প্রবেশ করবে সেই আখড়াতের জাহান নামে প্রবেশ করবে আর আমরা দেখতেই পাচ্ছি চোখের সামনে জাহান নামে কিভাবে মানুষ হয়তো দুনিয়ার প্রাচুর্য সুন্দর নারী গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দলত সৌর্য বীর্য কিন্তু এদের অশান্তির শেষ নাই এদের টেনশনের শেষ নাই যে কোনো মুহূর্তে এরা ঘুমাতে হলে এদের বড়ি খেতে হয় এদের রাস্তায় চলতে হলে বড়ি গার্ড লাগে ফারুক রাজা নাম ধাম ছাড়া দুনিয়া ভরে ছড়িয়ে গেছিল দেখার জন্য মানুষ আসতো খোঁজ করে পেত না কোথায় তার রাজপ্রাসাদ নাই পার্লামেন্ট কোথায় নাই ঘরবাড়ি কোথায় নাই উমার কোথায় বলে মাঠের দিকে গেছে খোঁজ করে নিয়ে গিয়ে দেখে একটা পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে আছে উমার আল্লাহ কারণ তাদের কি ছিল মজবুত তাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল মজবুত তাদের তাদের শান্তি তাদের কোনো টেনশন ছিল না কোন ভয়ভীতি ছিল না কেউ মেরে ফেলবে এ ধরনের কোন চিন্তা কোন দিন না বডিগার্ডের কোনো প্রয়োজন মনে করতো না খালি না ফিহা এরা এখানেই চিরস্থায়ী থাকবে এটা তাদের আমলের প্রতিদান এটা সুরা আকাফের তেরো চোদ্দ সুরা পুসেলা হামিম সেরজা আল্লাহ বলছেন তিরিশ নম্বর আয় তিরিশ বত্রিশ একই আমাদের মজবুত থাকে আলাইহিমুল আলে হিমেলা ফেরেস্তা আসবেদের কাছে মৃত্যুর আগে বলবে আল্লাহ তাহাব ও আল্লাহ তাহা তোমরা ভয় করো না টেনশন করো না তোমাদের দুনিয়ায় কি হবে টাকা পয়সা এবং ওই জান্নাতের সুসংবাদ জেনে নাও যার তোমাকে ওয়াদা করা হয়েছিল তোমাদেরকে ফেরেস্তা বলে দি মৃত্যুর আগে তুমি জান্নাতি আল্লাহ এর চেয়ে আর কি হতে আর কি বলবেন نحن اولیاؤكم في الحياه الدنيا وفي الاخره امر فريسترا তোমাদের বন্ধু দুনিয়া ও আখিরাতে মৃত্যু সময় কবরে হাসরনা কি বলে ময়া কিয়ামতের ময়দানে যখন নেকি মাপা হবে যখন আমলনামা দেওয়া হবে ফুলসরপ পার হবে সব জায়গায় বন্ধুকে ফেরেস্তা এর আগে আপনাদের دوست ও দুশমেনের লিস্টের আলোচনা হয়েছিল হয় নাই ফেরেস্তারা দোস্তের লিস্টে আছে না নাই তারা বলবে نحن اولياء لكم في الحياه الدنيا وبالاخره আমরা তোমাদের বন্ধু দুনিয়া আখরাতের জীবনে যার বন্ধু ফেরেশতা হয়ে যায় দুনিয়া আখরাতে তারtension থাকে তার ভয় থাকে তার সমস্যা থাকে না অসম্ভব ولكم فيها ما تشتهي انفسكم আরে জান্নাতে তোমাদের মনে যা চাইবে এই মনে এই দুনিয়ায় যে যেমন বউ চাইছেற்கும் বউ পাইছে সবাই পাইছে যেমন বাড়ি চাইছে সবার বাড়ি হয়েছে যেমন গাড়ি চাইছে সবার গাড়ি হয়েছে যেমন ব্যবসা বাণিজ্য চাইছে হয়েছে সাকসেসফুল চেয়েছে তার কিসে ব্যবসায় বাণিজ্য রাজনীতি অর্থনীতি সমাজনীতি দুনিয়ার চেহারা সুরাত যাদের চেহারা সুন্দর না একজন মানুষকে দেখে কি বরফ দিয়ে কালো মানুষ বসুল করতেছে তাই কেন তাই বরফের মতো সাদা হওয়ার জন্য তো ঠান্ডা লেগে তো কালো আরও কালো হয়ে যাবে আখেরাতে কেউ কালো থাকবে না কেউ বুড়ি থাকবে না কে অসুস্থ থাকবে না সবাই অপূর্ব সুন্দর হবে প্রথম যারা জান্নাত প্রবেশ করবে পূর্ণিমার চাঁদের মতো এদের সৌন্দর্য হবে আল্লাহ আকবা তাহলে এই এই দুনিয়ায় সবাই রাজা হতে চায় সবাই রাজা হতে পেরেছে রাজা হলে কি সহি সালাম গেছে নাকি ফুটুস হয়ে গেছে আখেরাতে এক একজনকে এই দুনিয়ার রাজ্যের দশগুণ রাজ্য দেওয়া হবে এবং জান্নাতীরা সবাই হাতের মধ্যে কি চুরি কম্বল পড়বে স্বর্ণের কারণ সবাই একজনকে রাজা রাজাবাদসাদের নিয়ম হলো আগে রাজাবাদশারা সবাই হাতের মধ্যে কি সোনার বালাপড় থাকত দেখেন নাটক হলে হাতের মধ্যে কাঙ্গন চুরি থাকবে যে নারী দেওয়া হবে এই পৃথিবীতে একটা উকি মারলে দুনিয়ার অন্ধকার হবে না কোনো বন্ধ পাওয়া যাবে না হসপিটাল হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি তাহলে এই দুনিয়াতে প্রতিটি মানুষ কেউ বলতে পারবে না আমার আশা পূর্ণ হয়েছে সর্বদিক থেকে হয়েছে কি বলতে পারবে কেউ হয়তো একটাতে জিতলে আটটাই ঠকছে আটটায় ঠকলে আর এইভাবে মনের আশা পূরণ হয় নাই বিদেশ পাড়ি দিয়েছে সোনার হরিণ ধরবে কয়জন সোনার হরিণ ধরতে পেরেছে একটা ভালো বাড়ি করবে কয়জন করতে পেরেছে সুন্দরী বউ পাবে কয়জন টাকা কয়জন তাহলে এই পৃথিবীতে মানুষের মনের স্বাদ পূরণ হবার নাই আল্লাহ বলছেন আঙ্গুর ফল ততবার ভিন্ন সাপ জান্নাতের রমণী যতবার তার সঙ্গে মিলন করবে ততবার মনে হবে এবারই প্রথম তাহলে জান্নাতে মনে যা চাইবে কেউ যদি সন্তান চাই সন্তান হয়ে যাবে কেউ যদি আল্লাহ কেউ যদি চাষাবাদ করতে চায় বলে চাষাবাদও করবে তাহলে জাননাতে আপনার মনে যা চাই এই দুনিয়ায় আপনার মনে আপনার মন ঘরে নাই পরে নাই আখরাতে সবকিছু আপনার জন্য প্রস্তুত এই জন্য আল্লাহরই বলে বলে। হালসে কুসরে বলেন তাদের জন্য কি আমি তৈরি করেছি এমন জান্নার যা চক্ষু কোনোদিন দেখে নাই কোন কর্ণ কোনদিন সরে নাই মানুষের কল্পনাও সেটা আসতে পারে না এখন ইঞ্জিনিয়াররা প্লান করে কত কিছু গবেষণা করে করে মানুষের প্লানে ওটা আসবেই না আল্লাহ তোমাদের যে ওয়াদা করা হয়েছে সেটা এখানে দেওয়া হচ্ছে যা সবকিছু রাহিম এটা হচ্ছে দয়াময় ক্ষমাসীল মোহামব্বুল আলমীর পক্ষ থেকে তোমাদের জন্য কি মেহমানদারি তোমাদের জন্য এটা কি তোমাদের কাজ তোমরা যে কষ্ট করেছো তার বিনিময় আল্লাহ এক বন্ধুগণ রমজানের শিক্ষা রমজান যেতেই নাই তাতে সব শেষ রমজান চলে গেছে রোজা যাই নাই সওয়ালের ছয়টি রোজা মা মানসাম আসুমা যে রমজানের পুরো রোজা রাখলো অতএব যাদের কাজা হয়ে গেছে সফরের কারণে অসুস্থর কারণে বা নারীদের বিশেষ কারণে বা কোনো বোন পেটে বাচ্চা থাকার কারণে বাচ্চা দুধ পান করার জন্য বাচ্চা যাদের ছোট দুধ পান করা রোজা কাজা করতে হয়েছে বা পেটে বাচ্চা ছিল এই জন্য কাজা করছে তারা ফিরিয়ে দিবে কাজা করবে কাজা না করতে পারলে ফিদিয়া দিবে বাকি অন্য অন্য কাজা করবে এরপরে সওয়ালের ছয়টি রোজা যদি রেখে দেয় আল্লাহ নজি বলেন সেই জন্য সারা বছর রোজা রাখলো আল্লাহ একটা রোজা মা একটা রোজা যদি কেউ আল্লাহকে খুশি করার জন্যে রাখে সত্তর বৎসর জাহার নাম থেকে তাকে আল্লাহ দূর করে দেবেন কত অজুহাত কাজক এই সেই ওইটাই যদি টাকা হতো রোজা করে কেন আরো কিছু করে সম্ভব ছিল আমাদের জন্য ইমান ইমানের সমস্যা বন্ধুগণ এই জন্যে এই জন্য আমরা রমজানের শিক্ষা যেটা পেয়েছি এটা যদি আমরা ভুলে যাই একজন সৈনিক যখন তার মোকাবেলা করার মতো দুশ্মন ছিল না ট্রেনিং এর সময় জিতেছে ঠিক মতোই গুলি চালিয়েছে অস্ত্র ধরেছে আর যখন সামনে তখন ও সব ভুলে গেছে তাহলে এই সৈনিক কোনো দিন জিতবে এর কোনো দিন জয় হবে তা রমজানের ট্রেনিং নিলাম আর শয়তান এবার ছোটা পেল আর রমজানের ঈদেই সব শেষ হয়ে গেল একই ইসলাম একই ইমান একই শিক্ষা একই ট্রেনিং এক विवेकवान क्या बंदुगण रमजान शिक्षा के मान प्रकाश जहार बीदल जाहिर नहीं व्यस्त एकदल बस इसलम हल बाहर इमान हलो आत्ती आल्ला के रब बने पर अटल थे अनेक उपकारिता अनेक फायदा रही है जेमन ईमान परिचय दीते हैं आल्ला संगे ঠিক তেমনই পরিচালিত আল্লাহর সঙ্গে হয়তো তার আল্লাহর ঠিক মতো আদা করে কিন্তু মানুষের হক আদা করে না আল্লাহর সঙ্গে হয়তো তার ব্যবহার ভালো মানুষের সঙ্গে ব্যবহার খারাপ আবার অনেকে মানুষের সঙ্গে ভালো আল্লাহর সঙ্গে তার সম্পর্ক খারাপ উভয়টা থাকতে হবে একইভাবে আমাদেরকে মনে রাখতে হবে যে সারা জীবন আমাদের চেষ্টা করতে হবে কত ভালো হওয়া যায় কত সুন্দর হওয়া যায় কত নোংরাগুড়ি ছাড়া যায় কত খারাপ গুলি ছাড়া যায় এভাবে যদি আমরা রমজানের শিক্ষা ধরে রাখতে পারি তাহলে তো আমাদের ই মান মজবুত থাকবে আমাদের আমি বলি একটা মোবাইল যদি আপনি চার্জ করে পানির মধ্যে ডুবাই দেন কি হবে চার্জের কোনো ফায়দা হলো কথা বলা যাবে বইয়ের সঙ্গে বাচ্চার সঙ্গে মার সঙ্গে বন্ধুর সঙ্গে দেশে বিদেশে তাহলে আপনি রমজান মাসে চার্জ করলেন ইমান আর আপনি পানির মধ্যে ডুবাই দিলেন ঈদের দিন তাহলে তো আপনার এত বড় ব্যাক্যতার এর জন্যে তো টেনশনই হওয়া দরকার এর জন্যে তো ভয়ভীতি হয় দরকার বন্ধুগণ বলছিলাম যে রমজান মাস আমাদের যে শিক্ষাটা ধরে রাখতে হবে কোন ক্রমেই আজকে তো উচিত ছিল যে ইসলামিক সেন্টার ভরে যাওয়া জাগা না হওয়া দাঁড়িয়ে থাকা মানুষ কারণ ইমান হয়েছে কিন্তু এর বিপরীত একটা কোম্পানিতে আমার প্রোগ্রাম হয় রমজানের আগে তিন লাইন আড়াই লাইন লোক নামাজ হতো সেদিনকে গেলাম রবিবারে তাও কি তোমন হয় এক লাইন ওপরে নয় কি ব্যাপার কি হলো এরা কি জানাতের সার্টিফিকেট পেয়ে গেল না শৈতানের আখেরই হামলাই সবগুলিকে টেনে লেগেছে গা খবর নেই আর তাহলে আপনার চার্জ ভালো হয় নাই অথবা অনেক আইন তো বলি আপনি যদি চার্জার থেকেই লাগাই দেন আর সুইচটা যদি অন না করেন হাজার ঘণ্টাও যদি থাকে তো আপনার তো মোবাইল চার্জ হবে না রমজান এসেছে সুইচ অন করেন নাই অফ দিয়ে আপনার রমজান শেষ হয়ে গেছে আর চার্জ করলে হয়তো আপনার ব্যাটারিটাই কি যদি ফিউজ হয়ে যায় ডেট এক্সপায়ার হয়ে যায় যদি কী বলে ওটাকে ব্যাটারি কী হয়ে যা বলে ডাউন হয়ে যায় অত্যন্ত হাজার ঘণ্টা চার্জ দিলে কোনো কাজ হবে না आज हम परि एत कठिन और जटिल जो रमजान मत एक मास चले जामरा फिर आसते पांचक्त नमज पढ़ल त्रिटा रोजा रखलो कोई कि आश्चर्य की आश्चर्य कथा ये बंधुगण हम इमान अटल थारे किचु बाधा आजुकी आधा आधागुली की उपेक्षा करते हैं আবার কিছু কাজ আছে যেগুলি করলে সত্যিকার আমরা ইমানের উপরে মজবুত থাকতে পারবো বাধাগুলি এবং এর এরপরে আপনাদেরকে বলবো পরীক্ষার কিছু নমুনা আমরা আপনাদেরকে বলবো ইনশাআল্লা বাধাগুলি কি বাধাগুলি হলো বুকরা বুকরা বুকরা আগামী কাল অনেকে আছে কালকে এই রমজান না পরের রমজান এবারে না পরের পরের উমরাতে ঠিক হয়ে পরের হতে ঠিক হয়ে যাব বিয়ে করলে ঠিক হবো বাবা হলে হব শ্বশুর হলে হবো দাদা হলে হব এই যে আগামীকাল আগামীকাল এটা শয়তানের বড় অস্ত্র মানুষকে আগামীকাল আপনার হবে জানে আবদুল্লাহ আমার সাহেব বলছেন যে যদি তুমি সন্ধ্যা করো আশা করোনা যে প্রভাব সকাল করবে আর সকাল করলে আশা করোনা যে সন্ধ্যা করবে যারা আজকে সকালে সুস্থ অনেক মানুষ উঠেছে বিছানা থেকে সন্ধ্যায় অনেকে মারা গেছে না যায় নাই দুনিয়া কেমন যারা এখন সন্ধ্যা করেছে সকালে অনেকেই যাবে না আপনারা তো ওই ফাইভ মধ্যে আপনিও থাকতে পারেন আমিও থাকতে পারি তাহলে আপনি যে বলছেন আগামীকাল পরে পরে এই পরেটাই হলো আমাদের সমস্যা পরে বলে কোন জিনিস নেই আমরা ইমান মেনেছি সঙ্গে সঙ্গে আমাদের মজবুত থাকার চেষ্টা করতে হবে দুই নম্বর বাগের বন্ধু বান্ধব বাজে বন্ধু বান্ধবরা কিরে এখনই আরে রাখে বন্ধু বান্ধবরা টান দিয়ে ঈদের খুশিতে খালাস শেষ করে ফেলছে কারণ শৈতান কয় প্রকার মানুষ শৈতান শৈতান আমি তো বলেছিলাম আপনাদেরকে জাল্লাহরবুল আরামিন দয়া করে জিন বেডি মানুষ জিনা একে অপরে কি করে পরামর্শ দেয় ওই করে সুন্দর কথা বলে এদেরকে নষ্ট করার চেষ্টা করে তাহলে যারা আহ অসৎ বন্ধু বান্ধব এরাও কিন্তু আপনাকে ইমানের পথে টিকে থাকার জন্যে এরা আপনার বাধা তিন নাম্বার। অনেক কিছু আছে মানুষের জীবনে জায়ের জিনিস হালাল জিনিস কিন্তু অতিরিক্ত যখন মানুষ করে তখন কিন্তু ইমানের ওপরে মজবুত থাকতে পারে না মনে করেন ঘুম পাড়া জায়ের না হালাল জায়ের বেশি ঘুম পড়ে খাওয়া হালাল যত যা বাজারে যখন যেটা ভালো আসবে খাইতে হবে কাপড় চুপড় পড়া হারাল না হারাম যাইজ যখন যে ফ্যাশন আসবে নিতে হবে তাহলে অনেক মানুষ আছে দুনিয়ার আরাম আয়ুষের মধ্যে যখন ডুবে যায় তখন ইমানের আস্তে আস্তে কি হয় কি পড়ে ওর মধ্যে খান ঢুকে যায় ইমান দুর্বল হয়ে যায় তাহলে বেশি হালাল হলেই যে আপনাকে করতে হবে হালাল হলেই যে আপনাকে খেতে হবে না তার হয়ে দূরেই থাকি পরিপূর্ণ কেউ একদিন হতে পারে না পারে কি না এটা শৈতানি অসসা। আর তোর দ্বারা হবে না তুই এই পথে পারবি না তুই এইভাবে করতে পারবি না না আপনি আমি সবাকেই করতে হবে আমাকে যেতে হবে আমাকে ধীরে ধীরে আমাকে আগাতে হবে ইমানের পথে আমাকে চলতে হবে এইভাবে অনেকেই চাকরি বাকি। অনেকে চাকরির জন্য মুখে দাঁড়িয়ে রাখতে পারে না অনেকে চাকরির জন্যে হারাম ছাড়তে পারে না অনেকে চাকরির জন্য এটা ওটা এই সেই বিভিন্ন ধরনের রোজগার কারণ চাকরিটা তার চলে যাবে এরকম একটা ভয় এটা ঠিক না কারণ রুজির মালিককে আল্লাহ আপনি বলেছেন রামকে আল্লাহ আপনার চাকরিকে আপনার রব আপনার কোম্পানিকে আপনার রব সৌদি আরবের কোন কোম্পানিকে আপনার রব নাকি রব তো আল্লাহ তাহলে কেন আপনার এই ভয়টি বাস্তব একটা ঘটনা বে সিগারেটের কোম্পানি চাকরি করত বেতন হল মাসিক পঁচিশ হাজার বিয়ালি এক সময় সে বুঝতে পারল এটা বন নাই ছেড়ে দিল আল্লাহর কাছে দোয়া করলো একটা চাকরি পেয়ে গেল এবং এক পর্যায়ে চাকরি তার বেতনও বাড়লো সে কোরআন হলো করোনার হাফেজ হয়ে গেল ইমাম নিয়োগ হয়ে গেল মুসজিদের বড় একটা চাকরি করে মুসজিদের ইমাম কোরনের হাফেজ কে দিল তারাকা সাইয়া আউ আদাহ খাই মেন আল্লাহকে খুশি করার জন্য যে কিছু ত্যাগ করবে আল্লাহ তার চেইতে অতি উত্তম তাকে দান করবেন আল্লাহ পারে না পারে না আমাদের ইমান দুর্বল না কি হবে এমন তেমন বিভিন্ন অজুহার তালাশ করি আমরা অনেক সময় মানুষের ইমানের পথে টিকে থাকার জন্য ভয় ভয় কিসের অনেকের পামা বা ইমানের উপরে মজবুত থাকা মানে কি তসবির তসবির নিয়ে মুসিদে বসে চপা এগুলো একটা ভুল ধারণা ইমানদার হওয়া মানে সব দুনিয়ার বাদ দেওয়া এটা কি ইমানদার হওয়া নাকি এটা কি ইমানের উপর মজবুত থাকা না আপনি দুনিয়ার যা কিছু করতে হয় আপনার দিন থেকে রেখে দুনিয়া করতে থাকেন আমি আপনাদের আগে বলছি এই দুনিয়ার ইসলাম কয়েকের সমর্থন করে না আর করে না। কিন্তু কেউ যদি নিজের জন্যে এটাকে করে নাই সেটা আলাদা ব্যাপার আরেকটা হল কি জিরো আখেরাতের জিরো এই হলো গরিব দেশের লোকগুলির অবস্থা দুনিয়াও জিরো সারা জিন্দিগি পরিশ্রম করতে করতে হাড় ভাঙ্গা পরিশ্রম মাথার ঘাম পায়ে সুখের কিছুই দেখলো না আখেরাতের জন্য আখেরাতও জিরো চার নম্বরে কি দুনিয়াও হিরো আখেরাত হিরো রব্বানা আছে না ফির দুনিয়া হাসানা আখেরাত হাসানা এটি হলো ইমানদারদের কাজ অনেকেই মনে করে ইমানের পটল থাকলে মনে হয় সব বাদ দিতে হবে बैराग बैराग होते ना ये इसलमर कथा नई अनेक इसलमेर ईमान भूल व्याख्या दे मने का बाधा इचड़ा अनेम ईमान पथे आसले खीम जश हमार नाम धाम कमे जा मन कर आर अनेक बाधा किमान पथे आसि तो टिकते पर कहीं आर जो फिर जाये तादा कि कर बंद कर दर्शन लागले ठीक है अने करे? ख्याल करें अनेदी करे? इमान पथे आसि थकते आई इमान बेईमान पथे चले जाब कड़ार दरकार नहीं तो शान एक अस्त्र असा এছাড়া দশ নম্বরে অনেকেই মনে করে আমার মতো পাপিকে কি আল্লাহ ক্ষমা করবে এত বছর হয়ে গেল নামাজ পড়ি নাই এত বছর এই করেছি ওই করেছি সেই করেছি সয়তন দিবে বন্ধু শয়তান বলবে আরে তোর মতো মানুষকে আল্লাহ ক্ষমা করবে তুই তুই নামাজ হতে পারবি তুই করতে পারবি বিভিন্ন ধরনের এই ধরনের নিজের মধ্যে দুর্বলতা আল্লাহ আমার তো বা কবল করবেন না তোবার ব্যাপার আমাদের আগে আলোচনা হয়েছে আল্লাহর তোবার দরজা খোলা एकश जन मानुष के हत्या कर पे जो आल्लाहरबुल आलमीन तो कबुल करें आपनी कि यू करी बाधा उपेक्षा करते ईमान प्रति मजबूत थारे हम करणीय काजूल ये दसता आो दसा करते एक, एक नम्बर की दोआा करते हैं आल्ला इमान पथे रख एक दोआा आल्ला नबीर दोर मध्य अनेक दोआा আমাকে ইমানে ইমান মজবুত করো আমাকে ইমানের পথে রাখো আমাকে সেরাতে মস্তকের উপর রাখো আমাকে শৈতান থেকে ইত্যাদি মোট কথা ইমানের পথে থাকার জন্য আল্লা কাছে চাইতে হবে দুই নম্বর একদিনই না অনেকে আছে অতি তাড়াতাড়ি সব কিছু পরিবর্তন যেই গাছটা বাড়ে তাড়াতাড়ি পরেও কিন্তু তাড়াতাড়ি অনেকে এমন মনে করে এই এই সেই করে বা দ্রুত সব চেঞ্জ হবে না যেগুলি জরুরি সে করেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আগান দেখবেন আপনার ইমানের রাস্তা মজবুত হবে আর কোনদিন ভেঙে মুসলে পড়বে না এইভাবে ইমানের পথে থাকলে এর ফায়দা কী উপকার কি না থাকলে ক্ষতি কি এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে তাহলে আপনি ইমানের পথে থাকতে পারবেন চার নম্বরে যারা ইমানদার যারা আল্লাহর পথে মজবুত আছে সঠিক আছে তৌহিদের উপরে আছে সুন্নতের উপরে আছে কোরআন সুন্নার উপরে আছে এদের সনিস্পর্শে থাকা এদের সাহচর্যে থাকা এদের থেকে উপকৃত হওয়া কারণ এরা আপনাকে সব সময় সহযোগিতা করবে ইমান চার্জ করবে উমার ফারুক রাজনীত বলতেন আসো উমার ফারুক রাজুল্লাহ আনহ বলতেন আসো বসি আমরা আমাদের ইমানটাকে নবায়ন করি তাজবির করি তাজা করি ইমান চার্জ করি চা আবাইক্রাম রাজি আল্লাহ আনম তাদের ইমান চার্জ করার জন্য বসে ইমানই কথাবার্তা বলতেন জাহানামের কথা বলতেন কোরআন হরিষের কথা বলতেন আর আমরা এর আশে কাজ পাশে যদি না থাকি কারণ ইমান বাড়ি ভালো কাজে মন্দ কাজে কমে যায় এভাবে আমাদের আশা বিশাল বড় বড় আশা কমাতে হবে এই করব এই করব এই করব এই করব। এত কিছু বড় আশা মানুষকে বড় আশা আলীরাজে আল্লাহ তাল বলতেন আমি দুইটা জিনিসকে ভয় পাই একটা হলো কি মনের পূজা আর একটা হলো বড় আশা কারণ মানুষ যখন বড় আশা করে আখের আখকে যায় আর যখন মানুষ মন পূজারী হয় তখন সত্যকে গ্রহণ করতে পারে কত বড় বড় আলেন কত বড় হুজুর বুজুর্গ কত বড় বড় সত্য কথা বলেন কোরআনে আছে হারিসা আছে নিত রাজি না কেন কেন রাজি না মন পূজারী ওই যে আগে গেল তার নাম ধাম চলে যাবে তার খেতে চলে যাবে তাহলে যারা কি করতে হবে আমাদেরকে দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দিতে হবে বলুন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছো আখেরাতের উপরে আখেরাত তোমাদের বাকি থাকবে এটাই তো তোমাদের জন্য উত্তম অ তোমাদের যেটা সে তো নিঃশ্বাস হয়ে যাবে আল্লাহর কাছে যেটা সেটাই তো বাকি থাকবে সেটা তো অক্ষয় অভ্যয় সেটা নষ্ট হওয়ার নাই তবে বন্ধুক্ষণ যারা আমাদের কি করতে হবে দুনিয়ার এত বড় আল্লাহ কবরে যাওয়া পর্যন্ত আরো চাই আর আরো চাইম আপনার আলম্লা আল্লাহ আল্লাহন বলেন বনি আদমের পেট বনি আদমের মুখ মাটির চাপা না খাইলে এর কি হয় না পেট ভরে না মুখ ভরে না তাহলে আশা এত বড় করলে আপনি দুনিয়ামুখী হবেন আখেরা ছেড়ে দেবেন এভাবে কি করতে হবে বেশি বেশি করে ভালো কাজ যত বেশি করে করা যায় সম্ভবপর ভালো কাজ নেক কাজ আপনি ফরজ নামাজ পড়লে হবে না একসঙ্গে নফল নামাজ পড়েন ফরজ রোজা না নকল রোজা সেওয়ালের ছয়টা এরপরে আসতেছে আরাফাতের একটা এরপরে মহারমের দুইটা পরে প্রতি মাসে সময় প্রতি মাসে তিনটা ১৩ চোদ্দ পনেরো প্রতি সোমবার বৃহস্পতিবার এছাড়া মাসের প্রথম থেকে তিনটা বা থেকে থেকে শেষ মধ্যে এছাড়াও আনলিমিটেড নকল রোজা রাখেন এইভাবে আপনি দানস জাকাত দিলেন তা না সারা বছরই আপনার যতটুক সাধ্যপর দান দক্ষিণা করতে থাকে। আপনি কোরআন নামাজ পড়েছেন না এরপরেও প্রতি মাসে একটা করে কতম দিলেই থাকেন খতম দিতে থাকেন প্রতিদিন একটা করে পাড়া বিশটা ত্রিশটা কমিট লাগে এক বিশটা পড়তে যারা ভালো পড়তে পারে এক পরা পড়তে পনেরো থেকে বিশ মিনিট লাগে পনেরো বিশ মিনিট আপনার সময় হয় না প্রতিদিন কোরআন পড়ার জন্যে যারা হয়তো একটু কষ্ট করে পড়েন ডবল সব যাদের তাদের হয়তো ধরলাম ৩০ মিনিটই লাগলো প্রতিদিন তিরিশটা মিনিট আল্লাহর কোরআন পড়ার জন্যে আপনার সময় নেই এটা কোন মানের পরিচয় উঠতে বসতে জি কি রাজকার তবাশেক রমজান শেষ তাহাজুর শেষ একজন দাসী এক ঘর থেকে বিক্রি কাছে বিক্রি করছে ওইখানে গিয়ে তারা বিক্রি করলো কোন রমজান ছাড়ার অন্য মাসে না কেঁদে কেটে আগের মালিককে বলে আমাকে ফেরত নিয়ে যাও যা কিছু করাবে কোন ওষুধ কিনা আমাকে রাতের নামাজ তো পড়তে দিবা তোমরা স্ত্রী জোবাইদা একশো জন দাস দাসী কিনে দাসী কিনে এদেরকে সবকে কোরআনের হাফেজ বানিয়েছিলেন রাজপ্রাসাদে চব্বিশ ঘন্টা পালাকর্মী কি হবে কোরআন তেলাতে হবে আর আমাদের কাজের মেয়েরা দাসী তো না কাজের মেয়ে এত স্বাধীন এদের সুযোগ নাই নামাজটা হয়তো ফরজ ঠিক মতো পড়তে হয়তো তাহলে রমজানের শিক্ষা কোথায় গেল আমাদের এই বলছিলাম যে বেশি বেশি করে ভালো কাজ করা এবং যত মন্দ অন্যায় কাজ এইগুলিকে জীবন থেকে বিদায় করে দেওয়া এগুলিকে ত্যাগ করা সাত নাম্বারে বেশি বেশি তৌবা ইস্তেক করা মানুষ মাত্রবাণী আদম খাত সবার জীবনে ভুল আছে বাবা আদম ভুল করেছিলেন মা হাওয়া ভুল করেছিলেন আমরা ভুল করব কিন্তু ভুল ভুল করা অন্যায় এর চেয়েতে বড় অন্যায় ভুল স্বীকার না করা তুই বলেন ঠিক না এর চেয়ে বড় অন্যায় ভুল বারবার করা আল্লাহ রব্বুল আলমিনের তবে তার কাছে ক্ষমা চাই আমরা এভাবে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা আল্লাহ তোমাদের জীবনের সব আশা ভরসা আনন্দ ফুর্তি সব কিছুকে যে ছিনিয়ে নেয় এক মুহূর্তে কি মৃত্যু এই মৃত্যুকে স্মরণ করো বেশি বেশি সারাদিনে কয়বার মরণের কথা চিন্তা করেছেন ভাবেন তা পাঁচ সেকেন্ড সময় দিলাম তোমার মানে মরতেছি ঘুম তো মরন মন কেটে মর তাহলে মানুষ বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে কি হবে আপনি এই প্রতি মজবুত থাকবেন ইনশাআল্লাহ এছাড়া আর কি করতে হবে আল্লাহর আখেরাতের আল্লা আজাব আল্লাহর গজব আল্লাহর শাস্তি কবরের শাস্তি কেমতের শাস্তি হাসনাসের শাস্তি আমল হবে না বামে হবে জাহ্নাত হবে না জাহার্নাম হবে জাহান্নাম হলে কি হবে এই যে ভয়গুলির কথা বেশ বেশি করে স্মরণ করা বেশি করে স্মরণ করা এরপরে দশ নম্বরে যেটা হলো যে আজ আমাদের অন্তরে ভালোবাসা কার স্ত্রী ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলত এটা ওটা অন্তরে ভালোবাসা আকার রাখতে হবে সবচাইতে বেশি আল্লাহ আল্লাহ এবং রাসুল যে যে সবকিছুর উঠতে ভালোবাসতে পারবে সেই তো ইমানের স্বাদ আর করতে পারবে চাকতে পারবে যেটা রাসুল্লাহ রাসুলের কাছে তাহলে আমরা যদি এই কাজগুলি করি তাহলে দেখব যে আমাদের ইনশাআল্লাহ ايمان اما دل اطل تقبئ ايمان راستي تقبئ بدل من ششاب بول بول. ايماني پوريكاس بي الله ربنا نقول احاسب الناس ايهو تركوا ان يقولوا آمنا وهم لا يفتدون منزبول بي ايماني نجي خلاص فنو پوريكا نرکاها بنا الله بولن نرکاها بولا بول قد فتن الذين من قبلهم تو ما دل اگر لوگ دل كامي پوريكا كوني چي فلا يعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين কারা সত্যি ইমানদার আর কারা মুনাফেক ইমানদার মুখে আছে কাজে নাই এটা আমি পরীক্ষা করে নিব সুরানের কাছে খাপ্পা বেসে বলেন মক্কার কাবা ঘরের পাশে আল্লাহনবী শুয়েছিলেন আর কত কষ্ট করেন আমাদের জন্য বলে এখনই তোমার অস্থির হয়ে গেছো আল্লাহ বসে বললেন তোমাদের পূর্ববর্তী লোকজনকে তাদের মাথার মধ্যে করার দিয়ে দুই খন্ড করা হয়েছে ইমান থেকে এক বিন্দু চ্যুত হয় নাই নামে বামে তাদেরকে লহার চিরুনি গায়ের মধ্যে দিয়ে আঁচিয়ে তাদের চামড়া গস্ত ছিঁড়ে নেওয়া হয়েছে ইমান ছাড় না তারা ইমানের পটল ছিল পরীক্ষা তো আসবে এজন্যে ইব্রাহিম আলিসালাম তা ওহিদের উপর অটল ছিলেন তাকে আগুনে ফেলিয়ে ফেলে দেওয়া হয়েছিল কি বলেছিলেন হাসমান আল্লাহ অনে মাল অকিল আল্লাহ আল্লাহ অভিভাবক বান্দা কালীমাচুর না পায় বেশ না পাই দুজন কথাটা মিথ্যা ঠিক না কেমন এক দোজন তো পাইতেই হোক ঠিক না তো যাই হোক তো আমার এক গল্প শোনাচ্ছেন যে এক হিন্দু আর এক মুসলমান তর্ক লাগছে হিন্দু কয় আমার দিন ঠিক মুসলমান কয় না আমার নতুন কয় কার ঠিক এই যে উঁচু একশো হাত ফিট একশো ফিট উঁচা তালগাছে ওঠ তুই তোর ভগবান বলে লাভ দিবি তুই তোর আল্লাহ বলে না লাভ দেবি আর আমি আমার ভগবান বলে দেখি যে বাঁচবে তার ঠিক তার উঠছে মুসলমান তারা কয়টি আগে নাম তো ভগবান বলে ওর উপরেই তার আছে লাভ দিয়েছে সে নিরাপদেই নিচে লাভ দিয়ে নেমে গেছে এখন মুসলমান যেহেতু তার ইমান দুর্বল ভাবছে আরে ভগবান ঠিক নাকি না সে বেঁচে গেছে ঠিক না তো প্রথমে আল্লাহ এরপরে ভগবান আল্লাহ ভগবান আল্লাহ এখন তো ভয় পাইছে হারপোর্ সব শেষ হয়েছে এরকম হলো মুসলমানের অবস্থা ভগবান আল্লাহ ভগবান আল্লাহ নাম মুসল্লা বন্ধুগত ইব্রাহিম আসসালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়া হল আল্লাহ ইবার আসাদুজের ঘটনা এই নাজরান নাম শোনেন না এখানে ঘটনা এরপরে সে চিকিৎসা করে অনেক বড় ঘটনা পড়ে নেবেন আপনারা শেষ পর্যন্ত ওই যে শিক্ষক রাহেব তাকে শিক্ষা দিয়েছিল তাকে নিয়ে এসে ফেলে দেওয়া হলো দুই খণ্ড করার দিয়ে সে তার প্রধানমন্ত্রী অন্ধ হয়ে গেছিল তার চিকিৎসায় ভালো তাকে ফিরিয়ে দেওয়া হলো ইমানেও পড়ে থাকলো তাকে বিভিন্নভাবে হত্যা করা অপচেষ্টা করা হলো শেষ তাকে সুলি গাছটা ঝুলিয়ে মারা হলো এবং এই দেখে তার দেশবাসী যখন ইমান আনল কি করা হলো ওখ গর্ত গর্ত করে আগুনের বিশাল কাণ্ড করে এখানে সবাইকে পুড়িয়ে পুড়িয়ে মারল কিন্তু তারা ইমানতে থেকে তো হয় নাই এইভাবে ফেরাউনের যে যাদুঘররা যখন দেখলো মূষার সঙ্গে জাদুতে হেরে গেল তখন তারা সবাই শেষ পড়ে গেল। ফের বলল কি করলে্তাষ্টানা নাই এবার সুলি কাস্তে ঝুলিয়ে এখন ওই ইমান ছাড় বলছি না কি বলল তারা মা ফেরুন যা তাই করো দুনিয়ায় শুধু শেষ করতে পারবা আমাদের পরকাল শেষ করতে পারবা ইমান তো আর ছিনে নিতে পারবে না এই পৃথিবী ও পৃথিবীর আছে সব বিক্রি করলে একজাররা ইমান কিনে পাওয়া যাবে এর চেয়ে মূল্যবান হতে পারে তাই কি হলো তারা ওইভাবে এই দুনিয়া থেকে বিদায় তার স্ত্রী আসিয়াকে কত কত কিছু টাকা পয়সা ধন নারী গাড়ি বাড়ি সব কিছু সেই যুগের কয় কিছু চাই না আমি আল্লাহকে বললেন এবং এগারো নম্বর আয়তে ফেরাউনের জাদুবোদের ঘটনা সুরাত তাহার সত্তর থেকে ছিয়াত্তর নম্বর বিভিন্ন জায়গায় ঘটনা এসেছে ফেরাউনের মেয়ের মানে চুল পরিপাটি করতো সাজিয়ে গজিয়ে দিতিরা হয়েছিল সঙ্গে আগে বিয়ে হয়েছিল পরে অন্য জনের সঙ্গে বাচ্চা কাচ্চা হয়েছে এরপরে ফেরাউনের মেয়ের পরিটি করত। বিউটি পার্লারের কাজ করতো আরকি। একদিন চিরুনিটা পড়ে গেছে বলছে বিসমিল্লা ফের মেয়ে বলে বিসমিল্লা মানে কি আল্লাহ মানে আমার বাবা ফেরাউন তাই না আমার তোমার তোমার বাবার রব যে আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ করে তার সামনে ধরে ওই আগুনের ওই কি বলে ফুটন্ত তেলের মধ্যে ভেজে পুড়িয়ে মারে ফেলছে কয় না ইমান ছাড়তে পারি না ছোট কোল বাচ্চা যেটা কোল থেকে নিয়ে যখন ওই আগুনের মধ্যে কি বলে তেলের মধ্যে ছেড়েছে মা ভাবছি এখন কি করি ছেলে ওইখান থেকে কথা বলে মা চলে আসে এটা আগুনের গরম না এটা যান শান্তি তাহলে শান্তি ওইখানেও আশা হবে ঘটনায় একটু বাচ্চার ঘটনা আছে যে ছেলেকে কোল থেকে নিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দিল ছেলে বলছে মা চলে আসো ইমানই পরীক্ষায় উত্তীর্ণ হল এইভাবে আমরা যদি দেখি আশা হাবি কাহাপের ঘটনা সুরা কাহাপে ইমানদার কিছু যুবক এদেরকে বাধ্য করে ইমান ত্যাগ করতা বাড়িঘর ছেড়ে একটা ঘর গুহার মধ্যে সেখানেই তিনশো বছর ধরে ঘুমালো তার ইমানকে বাঁচাবের জন্যে তার বাড়ি আত্মীয় স্বজন টাকা পয়সা সব ছেড়ে গুহার মধ্যে গিয়ে লুকিয়ে থাকে ইমানই পরীক্ষা এভাবে আল্লাহরবুল্লাহ আলমিন ইসুফ আলাইস্লা সাল্লাম ইসুফ আলাইসালাতামকে জোলাইকার তোমার দিয়ে দিল জেলখানায় রেখে দেওয়া হল নয় নয় বছর নয়টি বছর জেলখানায় কলা রব্বির সৃজন হাবব ইলেই মাই নীলই আমার জন্য জেলখানায় উত্তম আমি দুনিয়া চাই না আজ আমরা যে সেজে গুজে সুন্দরী এবং তার সবকিছুকে শুধু আল্লাহর ভয়ে ইমান আমার একটা আলোচনা আছে ব্যক্তিও সমাজ জীবনে ইমানের প্রভাব সম্ভবত অডিও ক্যাসেট নিয়ে শোনার চেষ্টা করবেন ইমান কিভাবে মানুষকে পাহারা দেয় ইমান কিভাবে মানুষকে সর্ব মুহূর্তে করে ইমান যে তার বন্ধু এর আগে আমরা আলোচনা করেছিলাম ইমান বন্ধুরলিস না বলি নাই বন্ধুরলিস গেছেন নাকি আপনারা যাই হোক এইভাবে বহু ঘটনা আমরা যদি দেখি সাহাবাদের জীবনে শাহবাদের জীবনে বেলালের ঘটনা আপনারা জানেন কিভাবে তাকে শাস্তি দিয়েছিল পাহাড় বেঁধে समय आम्म के दु घोड़ार पे दुईटा पा मेने छु घोड़ा दुई दिखे दू पाठ कर चले ग ता छाड़े नहीं भाव बहु परीक्षा ইমানি পরীক্ষা আসুন দুনিয়ার প্রাচুর্যে আমরা গড্ডালিকায় গা ভাস টেনাতেছিলাম কয়েকটা বলছি এতগুলি বলার সময় নাই সম্ভবত আমাদের ভিডিও ক্যাসেটেও শেষ আল্লাহ রব আমি আমাদেরকে যেন ইমান যে আমরা এনেছি বলেছি কি রব্লা इस्ते कमा दरकार एर पर ईमान बिोधी रब आल्ला केड़ा की क्या ना मानी आल्लाह सब कबुल कराता के माफ कर दिन अभी इमान के मजबूत कर दिन रमजान जा कबुल करें आल्ला जो हमें भलो क्या कर तौफिक दान करें मंदक छड़ा तौफिक दान करें ईमान पराइम टाइम थारे समस्त क्यागली आगे करते ছাড়ার দরকার সেগুলিকে ছাড়তে পারি আপুলক আজমাই আসসালামুকরাত